সম্মানিত উপস্থিতি আমরা ইদর যে আমাদের সমাজের যে কালচার গড়িয়ে উঠছে যে কালচারের মাঝে অন্যতম একটা কালচার গড়িয়ে উঠছে যে ইদর দিন বিশেষ করে মেয়েরা এবং ছেলেরা ফ্রি মিক্সিং মানে একত্রে বসবাস করা পারিবারিকভাবে একত্রে ছেলে এবং মেয়েরা মিলিমিশি তাকা এবং খুশি আমোদ করা ইভেন কি দেখা যায় যে মিউজিকের লাগে ইনভলভ দেখা যায় যে মানে অশ্লীল ঈদের পোশাকের নামে অশ্লীল পোশাক ফরিয়া যেটা শালী মানে অঁতা বিহীন পোশাক ফরিয়া চলাফিরা করা তারপরে আমরা গার্ডিয়ান হলে মনে করেন যে ইদর দিন একটু বা চ্যান্তের একটু স্বাধীনতা দিতে একটু স্যাক্রিফাইস করতে ইভিন কি দেখা যায় যে অনেক কনজারভেটিভ ফ্যামিলি যেসব ফ্যামিলি প্রেকটিসিং যারা ইসলামরে ফলো করতেছেন তারাও দেখা যায় এইখানে একটু সার দেন আর দেওয়ার কারণে এসে দেখা যায় যে ঈদ একটা ইবাদত ঈদ উইল গা আমাদের ইসলামিক ইসলামিক যে দিক আছে সেই অনুযায়ী আমরা আনুষ্ঠানিকতা আমরা উদযাপন করা উচিত কিন্তু দেখা যায় যে এই ঈদের আনুষ্ঠানিকতার মধ্যে এইগুলা ইনভলভ হওয়ার কারণে যে যে ইবাদতের যে পাপ গম্ভীর্যটা থাকে সেইটা নষ্ট হয় এবং দেখা যায় যে সেই ক্ষেত্রে বেহায়া এবং অশ্লীলতা ছড়িয়ে পড়ে এতে আমরা যারা এই ইসলামরে ফলো করতাম সেই জীবনের সর্বক্ষেত্রে তাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকা উচিত এবং আমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকটা অধীনত ব্যক্তি সম্পর্কে জবাব দিয়ে করতে হইব এতে হবো যারা আসেন মা এবং বাবা যারা আছেন পরিবারের প্রধান যারা আসেন তারা এই ব্যাপারে সচেতন থাকা উচিত যে ছেলে এবং মেয়েরা যেন যে কোনো আনুষ্ঠানিকতার মাঝে যেন তারা ফ্রি মিক্সিং না হয় আর বিশেষ করে ঈদের দিনের ব্যাপারে তারপরে ঈদও যেহেতু আমরা নন মুসলিম মানে কি দলে বিভিন্ন টিভি প্রোগ্রাম এই সেই ঈদ উপলক্ষে ঈদ আনন্দ মেলা ঈদ সম্পর্কে এইসব করিয়া ফিল্ম মিক্সিং করার কারণে অশ্লীলতা বেহায়াপনা চৌনাচার তারপরে এভিউজ এগুলা দিন দিন বৃদ্ধি পাল্লা সুহান তালে আমরা এ সচেতন করি করার তৌফিক দান কর আমরা যদি এই ব্যাপারে সচেতন হই আমরা আমরা ছেলে মেয়েদের ব্যাপারে আমরা ভাই বোনদের ব্যাপারে আমরা যেন এই ব্যাপারে সচেতনতার সাথে দায়িত্বশীলতার সাথে আমরা তাদেরকে লুকাফ্টার করি আল্লাহ সুল হান্তান আমরা তফিক দান করো কা সাল্লু